সম্মানিত উপস্থিতি শুধু রাসুল সালে বলছেন আপনি যদি আমার নামে कथा बनेंान आयातानद्लासल्लम के शरियतर मध्य मिथ्या कि कतटा भय स्वयं आल्ला रसुलहम्मद सल्लाह आलिब्बल्लम के धमक दिखान जरा आज के शरियतर मध्य मिथ्या तैरी कर विकृत करते चाहिए तरफ अवस्था कत कल्पना देखो नी আমি একদা বসেছিলাম হঠাৎ দেখে আবু মুসা মুজলিশ উপস্থিত হলো। হত বৃহৎ বল অবস্থায় আবু আল্লাহ মাজিলিসে উপস্থিত হলো তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম মা শাহুকা হ্যাশারি কি সমস্যা কি কাহিনী কি প্রবলেম যে তুমি আমি তার দরবারে উপস্থিত হই হু আমি তার দরবারে উপস্থিত হয়েছিলাম তো আল্লাহ অতপর তার দরজায় তিন তিনবার সালাম দিয়েছিলাম সালামিদ্দা আমার সালামের জবাব দেওয়া হয়নি ফারাজ জবাব না দেওয়া হলে আমি ফিরে আস অতপর যখন আমার দেখা হয় তিনি বললাম যে আমি আপনার আতাই তো আলাহ আমি আপনার বাড়িতে গেছিলাম সাল্লাম এবং আপনার দরজায় তিন তিনবার সালাম দিয়েছি কোনো জবাব আসেনি ফিরে চলে এসেছি কেননা আমি ফিরে এসেছি এবার অমর তালা চরম ক্ষিপ্ত তিনি বলছেন হ্যা তুমি যে এখন হাদিস শোনালে এ হাদিসের পিছনে দলিল দোল যে আন্নাকা অথবা অন্যথায় তোমাকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব तुम्हें हदीिस शुनले हालीफ अतुल मुस्लिम रोमर रजील्लाख्यात परहेशगार सहबी के धमक दीचन य मर्मे तुम्हें हदीस शुणाले हदीसर पिछने दलिल दओ ना तुम्हें शास्ति दीब कठिन कठिन और बक्ता के जिज्ञेस करते भय पाई जपनार हदीस दलिल दें এই হলো আমাদের ইমানের অবস্থা যে আপনি বক্তব্যে হাদিস বললেন এই হাদিসের দলিল দেন এটা আমরা বক্তাকে জিজ্ঞেস করতে ভয় পাই অথচ হালিফতুল মুসলিম একজন সাহাবিকে শাসাচ্ছেন যে তুমি যে হাদিস বললে হাদিসের দলিল দাও বললেন যে আমাদের মধ্যে থেকে যে সবচেয়ে ছোট আছে আমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বয়সে ছোট সে আবু মুসা আসার পক্ষে সাক্ষ্য দিবে হাদিসের বর্ণনা করে আবু সাইদ কুদ্রি বলতেছেন তখন উপস্থিত যারা ছিল তাদের মধ্যে বয়সে সবচেয়ে আমি অমরের দরবারে গেলাম এবং তার দরবারে গিয়ে সাক্ষী দিলাম যে আলাই নিকট থেকে শুনেছি এখান থেকে আরো একটা বিষয় প্রমাণিত হয় যেখানে খালিফতুল মুসলিমিন অমর তাল অবগতিতে হাদিস নাই তিনি জানেন হাদিস সেখানে আমার এবং আপনার ই মামা হাদিস জানবে না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক একমাত্র কট্টর সঠিক ফতোয়া হিসেবে মেনে নেওয়া কোশ্চিন কালেও বুদ্ধিমত্তার পরিচয় নয় বরং হাদিস পাওয়া গেলে হাদিসের উপর আমল করতে হবে যেভাবে হাদিস পেয়ে অমর রাজি আল্লাহ তালা সেলেন্ডার হয়ে গেলেন অপবাদিতে আমি বলতে চাইনি যে তুমি মিথ্যা হাদিস বানাচ্ছ কিন্তু আমি এরকম কঠোরতা কেন অবলম্বন করলাম কেননা আমি কেননা আমি ভয় পাই যে আমি যদি কঠোরতা অবলম্বন না করি তাহলে মানুষ রাসুল সাল্লাস্লামের নামে মিথ্যে হাদিস বানাবেতা অবলম্বন করলাম তাহলে দেখেন কত কঠোর রাজু কত কঠোর সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আলী রাজিউল্লাহ তালাহ আনহু কঠোর ছিলেন তিনি যখনই হ্যাঁ আমি যে হাদিসটা পড়লাম এই হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে কিতাবুল আদাবের মধ্যে কিতাবুল ইসতেজান আলী রাজা কসম খেতে বলতেন যে তুমি কসম খাও যে হাদিস রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছে যখন সে ব্যক্তি কসম খেত যে আল্লাহর কসম এই হাদিস রাসুল সাল্লাম বর্ণনা করেছে তখন আলী রাজ্লাহ তাহকে স্বীকৃতি দিতেন এই ছিল আলী রাজি আল্লাহ অবস্থা ঠিক তেমন যখনই আমরা শুনতে পেতাম আশেপাশে কোথাও আশেপাশে কোথাও কেউ বলতেছে কোনো মতে আমাদের কানে এসে পৌঁছেছে আওয়াজ কেউ বলতে আশেপাশে তাহলে আমরা সব কাজ বন্ধ করে দিতাম ইফতাদারাত চোখ দিয়ে তাকিয়ে দেখতাম কি সেই হাদিস আর কাম খাড়া করে শুনতাম আসাই হি না কাম খাড়া করে শুনতাম যে হাদিসটা কি সালাম্মা রকিবান দুঃখজনক হল সত্য যখন ফেতনার জুট চলে আসলো যখন মানুষ সত্য মিথ্যা দিল তখন আমরা আর কালা রাসুল বলেছেন শুনলে আর বিশ্বাস করি না তখন আমরা যা চাই বাছাই করে গ্রহণ করি যা চাই বাচাই ছাড়া গ্রহণ করি না ইবন আব্বাস বলতেছেন রাজি আল্লাহমা মোকাদ্দা মুসলিম সহি মুসলিমের ভূমিকা খুলে দেখুন তিনি বলেন অতপর মিথ্যা হাদিস বর্ণনা করে শয়তান মানুষের রূপ ধারণ করে আসে এবং মিথ্যা হাদিস বর্ণনা করে এবং মিথ্যা হাদিস বর্ণনা করার পর চলে যায় চলে যাওয়ার পর মানুষজন বলে যে আমি হাদিস শুনেছি এমন ব্যক্তির নিকট থেকে আ আরিফ ওয়াজহা ওয়ালা আদিরি ইসমাহু যাকে দেখলে চিনতে পারবো কিন্তু বলতে পারব না সে কে তার নাম কি তার বাড়ি কোথায় কিন্তু চেহারা যদি দেখি তাহলে চিনতে পারবো ইবনে স্রোত বলতেছেন শয়তান মানুষের রূপ নিয়ে আসবে মানুষের রূপ নিয়ে এসে মিথ্যা হাদিস বলবে মিথ্যা হাদিস বলার পর চলে যাবে चले जा मानूष बोलने ये हादिसम निकट थे शुने देखे चिंते वो। चीनी ना तर नामधामा ना, तरड़ी कथाए जानिना এই কথা প্রমাণ করে এই হাদিস প্রমাণ করে আজকে যারা অডিও ছেড়ে উসকে দিচ্ছে তারা যে শান্ন নয় তার কোনো গ্যারেন্টি নাইমা সৌদ রাজি আল্লাহ কথা অনুযায়ী চাই বাচাই ছাড়া এই সমস্ত অপরিচিত ব্যক্তিদের কথা এই সমস্ত অপরিচিত ব্যক্তিদের বক্তব্য শোনা যাবে না আমরা আগে সানাদ সম্পর্কে জিজ্ঞেস করতাম না কিন্তু যখন ফেতনা পতিত হলো ফেতনা চলে আসলো মিথ্যার যুগ শুরু হলো তখন আমরা দেখি যে কে এই হাদিসের বর্ণনাকারী তখন আমরা বলি সাম্মল আনা রিজা ওহে মানুষ তুমি যে হাদিস বলতেছো এই হাদিসের বর্ণনাকারীকে তার নাম কি তার পরিচয় কী তা আমাদেরকে শোনাও সাইমদার আহসোনাহ যদি সে আহলুসন্নার অনুসারী হয় তাহলে তার হাদিস গ্রহণ করা হতো আর যদি আহল আর অন্তর্ভুক্ত হয় তাহলে তার হাদিস গ্রহণ করা হতো না তিনি আরও কয়েকটি কথা বলেছেন যা খুব গুরুত্বপূর্ণ তিনি বলছেন ইন্নাহাদমুন এই জ্ঞান এই দিন murah যে গ্রহণ করতেছ তোমাদেরকে দেখতে হবে আমা দোমরা এই দিনের জ্ঞান গ্রহণ করার আগে দেখো যে তোমরা কার নিকট থেকে জ্ঞান করতেছ কারণ কার কথা কার কথা মানতেছো এটা শোনার আগে যাচাই বাছাই করো যে সে ব্যক্তিকে সে কোথায় পড়াশোনা করেছে তার কি যোগ্যতা এটা যাচাই বাছাই করার পরে তোমরা তার নিকটে জ্ঞান হাসিল করো কে বলতেছেন মাহমদি বিনোশন রাহমা না বলতেছেন